আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আনন্দের সাথে জানাচ্ছি আমরা আবার ফিরে আসছি কিতাব এর গুরুত্বপূর্ণ দর্শ গুলি শোনার गुरुत्वपूर्ण दर्श ग क्षेत्र आसन जी मूल्यवान धारावाहिक दर्श ग से धाराता बजाय रेखे तेईसम दर्श शुने आज के आज चौबीसतम दर्श शनब तेईसम दर्शे लेखक राहमहुल्ला जो अध्यय बेधे छे अधिक बाबू शाफाह सुपारिश के साफहत के लेखक रफात कतार पर प्रकृत पक्षे सुपारिश कारा कर रखें एवं क्यों सुपारिश करा जाते इनशा अल्लाह आज के दर्शे আলোচনা করবো লেখক রাহিম তিনি সুপারিশ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে বেশ চারটি আয়াত এখানে আল্লাহ রবিন রসুল সাল্লামকে বলছেন তাদেরকে আপনি এ কোরআন দিয়েআনের মাধ্যমে তাদেরকে ভীতি প্রদর্শন করুন এবং তাদেরকে জানিয়ে দিন আল্লাহ রবাহিনের কাছে আল্লাহ তাদের প্রকৃত সুপারিশের জন্য এবং অভিভাবক হিসাবে কেউ নেই এরপরের আয়াতে আমাদের কাছে আরো স্পষ্ট হবে এরপরের আয়াত যেটি নিয়ে এসেছেন সেটি হল সোরা এর চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলম সেখানে বলছেন কুল লীফ হে রাসুল আপনি বলে দিন যত রকমের সুপারিশ রয়েছে সব সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আমরা অনেকেই ভুল ভ্রান্ত চিন্তা নিয়ে মনে করি যে আল্লাহ রাসুল সাল্লাই তিনি সুপারিশ করবেন অতএব আল্লাহ রসুল সাল্লাহ ইসাল্লামের কাছে আমরা সুপারিশের আবেদন নিবেদন পেশ করতে শুরু করি এটি কখনো নয় কখনো সঠিক নয় বরং এটাও এক প্রকারের কারণ আল্লাহ রাসুল সালসাল্লাম স্বয়ং তিনি নিজেও সুপারিশের কোন অধিকার রাখেন না আমরা সেই দীর্ঘ আদৃষ্ঠি থেকে শুনেছি যে সেখানে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে যখন সুপারিশের জন্য আবেদন করবেন আল্লাহ রসুল সাল আলী হোসালাম আবেদন শুনে তিনি আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন এটা কখনো সম্ভব নয় বরং তিনি আল্লাহ রবাহ আলমিনের কাছে আবার সুপারিশের জন্য অনুমতি চাইবেন আল্লাহ রাহমিন যখন তাকে সুপারিশের অনুমতি দেবেন তারপর তিনি সুপারিশ করার সুযোগ পাবেন অতএব সকল সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ এজন্য আল্লাহ রব্লা আলমিন আল্লাহ রসুল সাল্লাহামকে বলে দিচ্ছেন কল सकल सुपारिशारालिक सकल सुपारिश जन एकम्ला प्रिय बर पर आयत नहीं आयत गुरान हादीसे सुपारिश गुलीगुली प्राथमिक भाव दुभक्त शाफाफ क्या सुपारिशा नलोचना आयतारिश नहीं आया सब गलो एगुली अमुसलिम क्षेत्र जरा काफिर अथवा मुश्रिक तर क्षेत्र हल क्या रकम तर सुपारिश नहीं तर सुपारिश नहीं क्यों कारो सु नहीं तरफ আর কোরআন এবং হাদিসে আরেকটি সাফাত এসেছে সেটি হলো আয়াতগুলিতে সুপারিশের আলোচনা এসেছে বা হাদিসে যেগুলি সুপারিশের আলোচনা এসেছে। সেগুলি যারা যারা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সের কখনো লিপ্ত হন নাই বা লিপ্ত হলেও সেটা থেকে তৌবা করে ফিরে এসেছেন এবং তাওহিদ ও এখলাসের উপরে ছিলেন তাদের জন্যই হলো এই সুপারিশ তো আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন সকল সুপারিশের মালিক হলেন একমাত্র রয়েছে কার অধিকার রয়েছে আল্লাহ সুবাহর কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে শুরু করবে কার অধিকার রয়েছে স্বয়ং আল্লাহ রসুল সালি হুসাল্লাম তিনিও আল্লাহ রবী কাছে কার ক্ষমতা রয়েছে আল্লাহ সুবাহর কাছে গিয়ে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া প্রিয় বন্ধুরা আল্লাহ রাবুল্লাহ আলমিন এমনই ভাবে বলছেন একটি গুরুত্বপূর্ণ আয়াত সুরাসাবা এর বাইশ থেকে চব্বিশ নম্বর আয়াতে খুব সুন্দর ভাবে আল্লাহ আলমিন তুলে ধরেছেন আল্লাহ বলছেন তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে মনে করে থাকো বা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা তোমাদের আবেদন নিবেদন পেশ করে থাকো যাদের কাছে এদের কোনো অধিকার নেই বিন্দুমাত্র কিছুর মালিক তারা নয় আমার এত হয়তো বা অন্য কিছু থাকতে পারে এগুলির কি আমি তাহলে মালিক না আসলে এগুলির আমিও মালিক নই मालिक हल्ल स्वयं आल्ला दें मृत हो जाओ सब शेषेत सबकि मालिक एकमत्र आल्ला आला तरह से पा मन कर धर्णा दीरा किस रखे जर का आवेदन निवेदन पेश कर তারা আসমানের মাঝে মালিক তারা নয় তারা মালিক নয় নিজেরা স্বতন্ত্রভাবে তবে তাহলে কি তারা আল্লাহ সুবাহ হওয়া তো সাথে তাদের কিছু অংশ রয়েছে আল্লাহ বলছেন না এগুলির মালিক আল্লাহ রবাহিন ज स्वतंत्र मालिक ना कि तीन मन करतेज स्वंत्र मालिक नो अल्लाबुल आलम अंश रल्ला तीन तल्ला रबुल्ला आलमीर को अंश रखे ना अल्लाह रब्बुल्ला आलम अंश नाई तर सरिको ना तल्लाब आलमी सहयोगी दीते क्यों मन करते आल्ला रब्बुल्ला आलमी से وما له منهم من ظهير نا ترى কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কোন সাহায্যকারী সহযোগিতা দানকারীও নয় আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ولا تنفع الشفاعه عنده الا لمن اذنه له অতএব জেনে রাখো সকল দিক থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার ولا تنفع الشفاعه عنده الا لمن اذنه له ওই ব্যক্তির সুপারিশ যে ব্যক্তিকে আল্লাহ সুবাহ অনুমতি দিয়েছেন প্রিয় বন্ধুরা এমনই ভাবে লেখক রহম্লা এ অধ্যায় কয়েকটি আরো গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন আমরা সেই হাদিস গুলি এরপর আবার এই আয়াত এবং হাদিসগুলি থেকে আমরা বিষয়গুলি বের করব। যে আসলে তাহলে কারা সুপারিশ করতে পারে এবং কাদের জন্য করতে পারে কিভাবে আমরা সেই সুপারিশ পেতে পারি আশা করি সহকারে আলোচনা শুনছেন দর্শ শুনছেন আমরা এখন একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনারা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনা ইনশা আল্লাহ শুনবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসালাম মুশ্রিক যে আল্লাহ রাবনা মিন বাদ অন্যদের সাথে মুশ্রিকরা যে সমস্ত বিষয়ে সম্পৃক্ত হয়ে থাকে সেগুলি আল্লাহ রবুল্লা আলমিন সব নাকচ করে দিয়েছেন অর্থাৎ কেউ মনে করে যে আল্লাহ রা আলমিনের তারা সহযোগী আল্লাহ নাকুচ করলেন কেউ মনে করতে পারে যে অনেক কিছুর আল্লাহ রাকুচ করেছেন বিচির উপরে যে ছোট্ট পাতলা করে একটা আবরণ থাকে আল্লাহ বলছেন যে এটারও তারা মালিক নয় বরং এ আয়তে বললেন জমিনে বিন্দু পরিমানেরও তারা মালিক নয় অতএব সব বিষয়গুলি আল্লাহ যখন নাকু করে দিলেন নিষেধ করলেন অন্য কারো আলমিনাজত্বে কিছু অংশ রয়েছে এটাও আল্লাহ না করলেন তারা আল্লাহর সহযোগী এটাও না করলেন কিছুই বাকি নাই তাহলে একটি তাহলে পথ রয়েছে যে আল্লাহ রব্লা আলমিনের কাছে সুপারিশ করবে এই জন্য আমরা তাদের কাছে হয়তো فَبَيَّنَ أَنَّهَا لَا تَنْفَعُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ الْرَبْ الله رب العالمين شيء جب أنه نقول لنه نا وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ الله رب العالمين جاكا انه مطي دي بنتار چرا انه قال شفارشو اللہ رب العالمين الگ سيكون نقازه عجبنا وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنْ ا আল্লাহ রবী আলমিন যার প্রতি সন্তুষ্ট হবেন সেই ব্যক্তি ছাড়া এবং সেই ব্যক্তির জন্য সাফাহাত আল্লাহ রবী আলমিন না করে দিয়েছেন যে এই ধরনের সাফাহাতের কোন সুযোগ নেই সেগুলি স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে বরং স্বয়ং আল্লাহর রাসূল الله আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজের বিষয়টিকে বলেছেন যে আনাহু ইয়াতি তিনি কিয়ামতের দিনে আসবেন ফায়াসজুদু লিরাব্বিহি ওয়া ইয়াহমাদুহু তিনি আল্লাহ রব্বুল আলামিন এর কাছে সেজদায় পড়ে যাবেন আল্লাহর প্রশংসা করবেন ওয়ালা ইয়াবদা বিলশাফাআতি আওলা তিনি এই شيء শুধু আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন তা নয় আসে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে সেজদা এবং বলা হবে যে উঠাও তোমার মাথা এবং তুমি কি করো সুপারিশ আসলে আসুন লক্ষ্য করে দেখি আরো কিভাবে দুটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম তিনি যে সুপারিশ করবেন সেই সুপারিশ কি সেটা যার ইচ্ছা তার জন্যই তিনি সুপারিশ করবেন না সেটারও একটি নীতিমালা দিয়েছেন যারা পৃথিবীতে আজকে শের লিপ্ত হয়েছে সুপারিশের নাম দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন কেয়ামতের দিন আল্লাহ রাসুল সাল্লামের সুপারিশ তাদের জন্য আল্লাহ রুগে যুগে যে সব নবী আসুলকে প্রেরণ করেছেন সকলের একটা সুযোগ ছিল একটা বিশেষ দোয়া সেই দোয়া আল্লাহ কবুল করেন সকল নবীগণ করলীতা সকল নবীন তাদের দোয়া পৃথিবীতে আমি আমার যে দোয়ার সুযোগটি রয়েছে সেটিকে পৃথিবীতে আমি শেষ করিনি বরং ওটিকে অবশিষ্ট রেখেছি কেমতের দিন সেটি সুপারিশের মাধ্যমে সেই দোয়াটি আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে তারপর বলছেন ফাহিয়ান কোন রকমের শিল্কে লিপ্ত না হয়ে মারা যাবে শিরক মুক্ত হয়ে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি আমার এই সুপারিশ পাওয়ার অধিকার রাখে আল্লাহ তাহলে যারা আজকে সুপারিশ পাওয়ার দোহাই দিয়ে নিজেরা সেরকে লিপ্ত হয়ে যাচ্ছি মনে রাখতে হবে মুশ্রিক হয়ে যাচ্ছি মুশ্রিক হয়ে গেলে এই মুশ্রিকের জন্য আল্লাহ রসুল সাল্লামের সুপারিশ নেই খুব আশ্চর্যের বিষয় যা আল্লাহর রসুল কাছে সুপারিশ পাওয়ার জন্য তার সুপারিশ পাওয়ার জন্য আমরা তার কাছে আজকে আবেদন নিবেদন শুরু করে দিয়েছি তার সুপারিশ পাওয়ার জন্য বঞ্চিত করবে কারণ তিনি বলছেন এই সুপারিশ হল সেই পাবা যোগ্যতা রাখে যে ব্যক্তি আল্লাহ রব আলমীর সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করেছে وعندما على قدسة مشد صحابي أبو حريرا رضي الله تعالى عنه جهدنا شكرا لن من أسعد الناس بشفاعتك يا رسول الله أو كما قال أبنا شفرش به كما تردين كيف حقبانه بي يا الله رسول صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم قال لن الناس بشفاعتك يوم القيامة من قال لا إله إلا الله مخلصا من قلبه كما تردين أماع شفرش به সৌভাগ্যশীল হবে সেই ব্যক্তি সৌভাগ্যবান হবে অন্য বর্ণনায় এসেছে মুখলুস কাল বহু লিসা নাহু ও কেমন যে তার মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে ভিতরে তাই রয়েছে বা ভিতরে যা রয়েছে मुक्तारण कराता स्पष्ट हो जा कम एटव नए सूपारिश पेटे सूपारिश आशा करी पथ সেটি হবে উপর আমাদেরকে প্রতিষ্ঠিত তাহিদের উপর আমাদের আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের আমল আখলাকের ক্ষেত্রে আমাদের আবাদ বন্ধের ক্ষেত্রে আল্লাহ সুবাহান হুয়াতাল উপর প্রতিষ্ঠিত হতে হবে এবং সকল প্রকার শের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কোন আকিদা বিশ্বাসী আমি আল্লাহ সুপারিশ কামতের দিন পেতে পারি এছাড়া কখনো আমাদের সুপারিশের আশা করার সুযোগ নেই এই আয়াতগুলির আলোকে আমরা বলতে পারি যে সুতরাং সুপারিশ এর জন্য উল্লেখযোগ্য হলো দুটি শর্ত রয়েছে দুটি শর্ত যিনি সুপারিশ করবেন তার জন্য এবং যার জন্য সুপারিশ করা হবে তার জন্য সকল ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে আল্লাহ আলমিন সেই শর্ত দুটি বিভিন্ন আয়াত সুন্দর ভাবে তুলে ধরেছেন প্রথম শর্ত হল আল মিনাল্লাহ। আল্লাহ এদিন আল্লাহর পক্ষ থেকে সুপারিশের জন্য অনুমতির দরকার যার মন চাইবে তিনি কেমতের দিন দাঁড়িয়ে সুপারিশ করতে পারবেন এত সহজ নয় আমরা শুনলাম দীর্ঘ হাদিসে সকল প্রসিদ্ধ যারা নবীর আসুল তারাও যখন অপারগতা প্রকাশ করবেন সর্বশেষে রাসুল সালিহাল্লামের কাছে সুপারিশের জন্য আসলে রাসুল সাল্লাম তিনি কাছে আল্লাহ রাবুল কাছে তিনি কাটা করবেন। আল্লাহ রবী আলমিনের কাছে তিনি শেষদায় পরে থাকা অবস্থায় অনুমতি চাইবেন আল্লাহ রাবুলি তার তারপর তাকে অনুমতি দিলেন দিলে তারপর তিনি সুপারিশ করার সুযোগ পাবেন এ নয় যে তিনি এসেই আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন তাই নয় يجنة الله رب العالمين تقولين من ذالذي يشفع عنده إلا بإذنه كارو دكار رويسة كاركم وطار رويسة جاء الله سبحانه وتعالى رؤونمتي چارائي الله رب العالمين تأتي شفاري شكربه أمون كارو دكار رويسة أمون كاركم وطار رويسة ونر بحبه عن ناية والله رب العالمين بلتن لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى تدر شفاريش क्षमत दिन केवल मात्र जिन सुपारिश करबुल्ला आलमीर पक्ष के अनुमति प्राप्त होते हैं रबुल्ला आलमूत व्यक्ति होते जिन्हें आज के मानस के डाक दी आहान जाना आल्ला তিনি কি কোনদিন আল্লাহ রব্লা আলমিনের কাছে কেমতের দিন অনুমতি পেতে পারেন বলে কখন আশা করা যায় না আল্লাহ আল্লাহ অনুমতি দিবেন এটি অবাস্তব একটি অসম্ভব কথা প্রিয় বন্ধুরা তাই আসুন যাদেরকে আমরা মনে করছি বা ঘোষণা দিচ্ছে যে তারা কেমতের দিন সুপারিশ করে নিয়ে যাবে তাদের অনুমতির সুযোগ কোথায় দ্বিতীয় শর্ত হলো রে যিনি সুপারিশ করবেন এবং যার জন্য সুপারিশকারী যাদেরকে সুপারিশের জন্য আল্লাহ অনুমতি দিবেন এরা যে আবার পাইকারি হারে সুপারিশ করতে শুরু করবেন তাও নয় এরা শুধু ওই সমস্ত ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন বা করবেন আমার এই সুপারিশ হলো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রব আলমিনের সাথে কোন রকমের শিরকে লিপ্ত হয়নি প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সকল দিক থেকে সতর্ক হয়ে করার মতো থেকে আমরা থাকতে পারি, এবং অন্য রাজারা আজকে ভুল ধারণার মাঝে রয়েছে বিভ্রান্ত হয়ে চলছে শয়তানের প্ররোচনায় তারা আজকে শেরকে লিপ্ত হচ্ছে আমরা যেন তাদেরকেও বোঝাতে পারি তাদেরকেও সঠিক পথের দিকে দাওয়াত দিতে পারি আসুন আমরা সকলেই विषय टी भलो भावब्धिदे भलो भाव जेनेकलेद विध्वंसी मानुषे जीवन सबसे शेष हो जाए अपराधे कारण से हल जघन्तम शेर सेरत शेर के सक पथ के छिन्न कर दिए जानताउहिदेपानादानियात প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় দর্শক আপনাদের সকলকে ধৈর্যের সাথে এই কিতাবের মূল্যবান দশ শোনার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আপনাদের সকলকে আমাদের সবাইকে যাযায় খায়ের দান করুন এবং সঠিক তাওহিদ জেনে সেটার উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন পৃষ্ঠ টিভি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম